যতই কর নির্যাতনার করো যত বদনাম হকের কথা বলবই মোরা করব দিনের কাজ জঙ্গি কি বা মৌলবাদী তাও যত গালি মোরে তবু মোরা ইসলাম ছেড়ে যাব না কোথাও সরে। দিনের জন্য হাসিমো মোরা পড়তেও পারি ফাঁসি দিনের জন্য হাসিমো মোরা পড়তেও পারি ফাঁসি কার মোরা আল্লাহ রাসুল ইসলাম ভালোবাসি কারম মোরা আল্লা রাসুল ইসলাম ভালোবাসি মুসলিম মোরা আল্লাহ ছাড়া করিনা কারো ভয় মুসলিম মোরা আল্লাহ ছাড়া করিনা কার ভয় তোরবারছি বিশ্বজোর বিশ্বজোরে কায়েছি নদার চিত্তে শত্রুকে মোড়া দিয়েছি করে মা ফাঁসির মঞ্চে গেছি মোড়া জীবনের জয়গান দিনের জন্য দেশের জন্য ভুলে গেছি পিছুটান মাঠে ময়দানে মধুর বয়ানে করি সত্যের আহ্বানিম্বার হতে রাজপথে মোরা চির মুক্তির গাহিগা পথ ভোলারেশপথ দেখাতে নিবেদিত হয়ে জীব আল্লাহ প্রেমি পূর্ণ আমাদের দেহম আল্লা প্রেমি আমাদের দেহম আমাদের দেহমো ক্ষমতার গদি টাকার থলে মোদের কামমনো। নাম্য শুধু একটাই যেন্লা রাজি হন ভেদাভেদ সব ভুলে গিয়ে মোরা কাহি সাম্যের গান মানুষের মুখে হাসি ফোটানোই মুসলমানের শ্বাস মানব সেবায় নিবেদিত হয়ে ছুটে যায় অবিরাম অশুভ মিথ্যে পাপাচার রোধে করে যায় সংগ্রাম a ah, ha ah, ah.